আমার ডান পাশে শেখ আব্দুম এবং আমার বাম পাশের সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল এবং আমার বসে আছেন শেখ আমি পরিচালনা রয়েছি আমি ডক্টর মুসলিউদ্দিন তো আমি জানতে চাবো শেখ কাছে যে নবী সালাম এবং হাদিস এবং কোরআনের সাল্লিহাল্লাম এতেকালের পরে ওমরে ফারুক রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন যদি কেউ বলে তাকে আমি হত্যা করব। मुसाकाली मुल्ला जमन तावरा तान आल्लाबी आल्ला परामर्श कर फेरत आसब बखर सिद्दिक रजी अल्लाह तालहू से चमत्कार भाषण दिए सही बुखारी उल्लेख करोहम्मद सल्लाम इबादत कर जेनेद सल्लाम मृत्युबरण कर আর যে ব্যক্তি আল্লা বাদত করে সে যেন জেনে রাখে আল্লাহ চিরঞ্জীব চির স্থায়ী আল্লাহর মৃত্যু নেই এরপরে কোরআনের আয়াত পড়লেন মুহাম্মাদুন ওমা মোহাম্মদ রাসুলিহির রসুল আফা ইমা মোহাম্মদ সাল্লাই্লাম আল্লাহ রাসুল ছাড়া অন্য কেউ নন তিনি যদি মারা যান অথবা নিহত হন তবে কি তোমরা বাবদাদ ধর্মের দিকে ফেরত যাবে আয়াত পড়ার সঙ্গে সঙ্গে উমরে ফারুক রাজি আল্লাহ তালুম মেনে নিলেন দাফন কাজে আত্মনিয়োগ করলেন মা বলে দিয়েছেন মা তার রসুল্লাহ নাহারি ও সাহারি রসুলাম আমার বুকে বলেন যে রসুল সালি সাল্লাম বলেছেন একজন মমিন হতে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার তার যে মর্যাদার অধিকারী সেই মর্যাদা তাকে প্রাণপণে দেওয়ার চেষ্টা করা সন্ধির সময় সন্ধির যে নেগোসিয়েশন করছিল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 যেভাবে তিনি দেওয়ার জন্য বলেছেন তারা রসলের মর্যাদাকে এইভাবে দেওয়ার চেষ্টা করতেন আনুগত্য যেমন একটা যে আল্লাহ রসুল সালাদ শুরু করেছেন পায়ে জুতা আছে জিবাম এসে বলেছেন যে জুতা খুলে ফেলুন পায়ে জুতাতে কিছু অপবিত্র আছে আল্লাহ রসুল জুতা খুলেছেন সাহাবিগুণ খুলে ফেলেছেন কারণ সালামের পর আল্লাহ রসুল বলছেন যে কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন আপনাকে জুতা খুলতে দেখলাম আল্লাহবর সালাম বলছেন না জিবাহাকে বললেন সেই জন্য আমি খুলেছি তোমাদের জুতা খোলার প্রয়োজন নেই আনুগত্য দিয়ে তিনি যা ইমার বলেছেন যেমন আরেকটু বলি যে ঠিক আনুগত্যটা এইরকম যে উমার রাজিয়াল সফরে গিয়ে কালো লক্ষ্য করে বলছেন যে হাজ আমি জানি তুমি আমি যদি রসুল কে চুমা দিতে না দেখতাম তাহলে চুমা দিতে তোমাকে মা কাব তোমাকে আমি চুমা দিতাম আল্লাহ নবীন এইটা যদি না আমি আল্লাহ নবীকে আমি তিনি কারো পিতা নন বরং আল্লা রসুল এবং খা তাম কোন রিজাল যে কোনো পুরুষ পুরুষের বাচ্চা ছেলে ছিল ছোট ছেলে তার বড় হয়নি কোন রিজাল প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের তিনি পিতারর কিন্তু রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল নবীন এবং নবীদের তিনি মহর বা তিনি সর্বশেষ নবীন যে এক ব্যক্তি একটা প্রাসাদ সুন্দর করে বানিয়েছে বা তর আয়স নেব যে দর্শকরা এসে ওই প্রাসাদের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে হচ্ছে যার ফলে এত সুন্দর এত মানে মুগ্ধকর এই প্রাসাদ সৌন্দর্যটা এখানে একটু নষ্ট হয়ে যাচ্ছে আনা তিলকা ইল্লাবিনা আনা তিলকা আমি সেই সর্বশেষ ধারাবাহিকতা রসুলের যে প্রাসাদ সেই প্রাসাদের সর্বশেষ ইট আমার মাধ্যমে পরে আর কোন নবী আসার কোন সম্ভাবনা নেই এবং যদি কেউ দাবি করে তাহলে মিথ্যা আল্লাহিসাল্লাম স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন যে আনা খাতাম কোন নবী হবে না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 আজ বুঝেছি কেন বলেছিলেন শেষ কয়েক আমার পরে তাহলে বিরতির পরে আমরা পুনরায় এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামী আপনারা দেখছেন দর্শক শ্রোতা আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে কোরআন এবং অনুযায়ী আল্লাহ নবীর মর্যাদা এবং অধিকারের বিবরণ নিয়ে আবার হাজির হয়েছে এখানে আল্লাহ নবীর যা ফয়সালা দিবেন যা হুকুম দেবেন সেইটা মানে কি বড় মর্যাদা দেওয়া না তার ফালা রব্যকাল হ্যাঁ হাক্কে ফিমাস এই আয়তের আলোকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি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 এবং তিন নম্বর হলো তিনি যে গায়ী বিষয়ে দিয়েছেন রবের কসম তারা কোশ্চিন কালেও ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরকার বিবাদমান বিষয়ের ফায়সালাকারী হিসাবে কোন দ্বন্দ্ব বা সংশয় বা সন্দেহ থাকবে না মনে প্রাণে মেনে নিবে এবং আপনার ফায়সলার কাছে চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ চাও আল্লাহরি তাহলে আমার অনুসরণ করো ই হবি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ওয়াকুল্লাহ কুম দনুবাকুম এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ গাফুর রহিম আল্লাহ রাবুল আলমিন ক্ষমাশীল ও দয়াময় সর্বশেষ নবীরা তিনি কারন বরং রসুল এবং ছোট ছিল ছোট কালী মেয়েও ছিলেন কিন্তু বয়স্ক কেউ তার বয়সের বড় হয়নি কোন রিজাল প্রাপ্ত বয়স্ক সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন বানা কসরা যে এক ব্যক্তি একটা প্রাসাদ সুন্দর করে বাড়িয়েছে। দর্শকরা এসে ওই প্রাসাদের দেখছে লাগানো ছিল না তখন তারা খালি বলতো যে হাল্লা ওদি আল্লাবিনা যে এই ইটটা কেন এখানে বসানো হয় নাই যার ফলে এত সুন্দর এত মনে মুগ্ধকর এই এর সৌন্দর্যটা এখানে একটু নষ্ট হয়ে যাচ্ছে ধারাবাহিকতা রসুলের যে প্রাসাদের আমি সর্বশেষ ইট আমার মাধ্যমে নবুয়তের প্রাসাদ পূর্ণ হয়ে গেল রসুল এ পরে আর কোন নবী আসার কোন সম্ভাবনা নেই এবং যদি কেউ দাবি করে তাহলে মিথ্যা আল্লাহ রসিসাল্লাম স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন দাবিদার এরকম অনেক হবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নবী সেটা আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো কোনো নবী নেই যদি কেউ নবী হতো আমার পরে তাহলে উমর রাজি আল্লাহ নজরুল ইসলাম বলেছে আজ বুঝেছি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর আমার ভিত্তি ঠিক রেখে আমাদের মর্যাদা নির্ধারণ করতে হবে না হলে মর্যাদার নামে অমর্যাদা হয়ে যাবে এমনকি এই বিষয়ে একটা হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল করতেছিলেন কেউ চাহ বা পানি নিয়ে তোমার সাহু না বিদি তখন আল্লাহ জিজ্ঞেস করলেন আমরা আপ্লুত হয়ে এই কাজটি করলাম তখন রসুলের কারিম সাল স্পষ্ট করে বলে দিলেন যে মা না হাবা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 মিষ্টি বিতরণ করে তারপরে জুলস করে এগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা এগুলো তো খুব সহজের সাথে কারিম্বতের বহি প্রকাশ ঘটানো আল্লাহিসাল্লাম সরাসরি এটা নির্দেশ দিয়েছে আমরা অনেক দাবি করি আল্লাহ এই দিক থেকে আমরা খুবই সচ্চার কিন্তু আল্লাহ নবীর যে দিন নিয়ে এসেছিলেন যে শরীয়ত নিয়ে এসেছিলেন যে ধ্বংস হয়ে যাচ্ছে আমি এক দিকে নিজে হাতে শরীয়ত ধ্বংস করছি না বা পছন্দ না শরীয়তের দিকে নবীর মোহব্বতের খুব দাবি করছি এটা কতটুকু সংগতিপূর্ণ নবী করিম সালি সাল্লামের আনুগত্য না করে এমনি একটা মৌখিক কথা বলে একটা ভুয়া কথা বলে রসুলসাল্লামরা আনুগত্য করা যায় না আনাসাল বলছেন যে আল্লাহ রসুল বললেন মাই ইহবুক্লাহ রসুল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে ওই সময়তে তিনি তিনটা কথা বলেছেন তাছাড়া অনেক সময় অনেক কথাই বলেছেন যে তোমাদের কেউ যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে তাহলে তার ভালোবাসাটা প্রকাশ করতে হবে এই তিনটে পদ্ধতিতে তার একটা তিনি বললেন যে অদ্যু এ যা উতমেন তোমার কাছে যদি আমানত রাখা হয় তাহলে সেটা তুমি নির্ধারিত সময়ে সেই স্থানে প্রদান আর একটা বললেন যে অঙ্গীকার করো তোমাদের জীবনে তাহলে সেটা পূরণ করো তারপরে তিনি বললেন যে অহাসনু যেমন যাওয়ার কম তোমার যারা প্রতিবেশী সে যতটুকু হক রাখে তুমি সেই রেখে তুমি মেনে চলতে পারো। তাহলে যেভাবে বলেছেন সেইভাবে মেনে চলাটাই হচ্ছে রাসুল সাল্লি সাল্লামকে সম্মান দেওয়া তার ইজ্জত করা তাকে মূল্যায়ন করা আল্লাহনবীর যেটা প্রশ্ন করেছিলাম কাছে এখন শরিয়তের তার দিন এবং দাঁড়ানো আমি সেগুলা করে যাচ্ছি একতালে আর নবীর মোহাম্মতের দাবি করছি এটা কতটুকু সঙ্গত এরা তো রসুলকে ভালোবাসে কেমন করে ভালোবাসে দাড়িগুলি কেটে ময়লা ঝুরির মধ্যে ফেলে দিয়ে ভালোবাসে टकना डे कपड़ पर रसुल के भलोबसे इहुदी तरिका अवलम्बन कर रसुल के भलोबस इहुदीजे भलोबासा नसारा भलोबा रेखे रसुलसे रसलह सलम शरियत भूल्टित हमने नीरब दर्शक पालन करे पर्दार बिुद्धे युद्ध कर रसुल्लाह सल्लाम शरियत रक्षारे देखा गया युद्ध मैदान নিজের শরীরকে ঢাল বানিয়ে রসুলের দিকে আগত তীর নিজের হাতের মধ্যে নিজের শরীরের মধ্যে গোছে নিয়েছেন নিজের বুকে নিজের পিঠে রসুলের দিকে আসা তীর ধরে নিয়েছেন আবু আজি আল্লাহ বাড়িতে দেখা গেল যে মাটির কলসি পানি ঢেলে পড়লো দ্বিতীয় তলায় নিচের তলায় রসুল্লাহ সাল্লাম অবস্থান করছেন এই পানি মাটি কাঁদা মাটি সহ নিচে গিয়ে রসুলকে কষ্ট দিবে তাই বাড়ির সমস্ত কাঁথাবালি সবকিছু দিয়ে পানিগুলিকে মুছে নিলেন আমাদেরকে ঠিক ওইভাবেই ভালোবাসতে হবে সাহাবাই কেরমগন ভালোবেসেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষের দিকে নিয়ে আসতে চাই যদি আলোচনা শেষ হবার নয় আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে যেভাবে কোরআন রয়েছে যেভাবে যেভাবে আমরা হলাম মধ্যমত বাড়াবাড়ি নেই কমতি নেই এই দিক থেকে আল্লাহ নবী বলেছেন বিশ্বাসের দিক সব বিশ্বাস করতে হবে আল্লা নবীর জন্য অপমান করবে তার জন্য আল্লাহ এবং যদি বিচ্ছিত হয় সত্যিকার পক্ষে তাহলে আমাদের সাধ্য অনুযায়ী হাত দিয়ে হোক কথা দিয়ে হোক মনের ঘৃণা দিয়ে হোক এইটাই হলো ভাবে জীবনটাকে এইভাবে পরিচালিত করার নাম এবং তার সুন্নতির নাম হলো আল্লা ন এবং তার অধিকার রক্ষা করা এতটুকু বলে আজকের জন্য আমাদের বক্তব্য এখানে শেষ করতে চাই আরো অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে আমাদের পরবর্তী আলোচনায় আলোচনা আলোচনাগুলো উপভোগ করার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি Oh. <laughs>